এই হবে আজকে আমাদের পর্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উহু যুদ্ধে দুজন বা জন নয় মাত্র একদিনে সত্তর জন মুসলিম শাহাদাত লাভ করেন মদিনা ছিল খুব ছোট একটা শহর এখনকার সময়ে মসজিদে নববীর যে মসজিদ কমপ্লেক্স সেটাই ছিল পুরোপুরি মদিনা শহর এবং সেই সময়ে একদিনে সত্তর জনের শহীদ হয়ে যাওয়া ছিল একটা বড় বিপর্যয় তবে সত্যিকার অর্থে আল্লাহ রাস্তায় মারা যাওয়া বিপর্যয় নয় বরং আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া হচ্ছে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 এগুলো হচ্ছে মুসলিমদের সংস্কৃতি শাহাদাদের এই সংস্কৃতি সূচনা হয়েছিল বহুদের যুদ্ধে মধ্য দিয়ে আর যিনি এই সংস্কৃতির বীজ রোপণ করেন তিনি হলেন শহীদদের সরদার রসুল্লাহ সাল্লু আলহিউ আসলামের চাচা হামজা বিন আব্দুল মোতালিব রদ আনহ কাজেই আমরা তাকে দিয়ে আজকের আলোচনা শুরু করব রসুল্লাহ সাল্লু আলহিউ আসলামের ছিলেন চারজন চাচা আবুলাহাব আবু তালিব হামজা এবং আব্বাস এই চারজনের প্রথমজন ছিল আবুল হাব এবং চূড়ান্ত মাত্রার ইসলাম বিদ্বেষী বদরযুদ্ধের পর লাশির আঘাতে মাথায় ঘা হয়ে অপমান আর লাঞ্ছনার সাথে সে মারা যায় সে যতদিন বেঁচেছিল ততদিন ইসলামের শত্রু হয়েই বেঁচেছিল অন্যদিকে আবু তালিব যদিও ইসলাম গ্রহণ করেননি কিন্তু যতদিন বেঁচেছিলেন ইসলাম ও রসলুল্লাহ সাল্লু আলহিউসলামের বন্ধু হয়ে বেঁচেছিলেন হামজা ইসলাম গ্রহণ করেছিলেন মাকি জীবনের মাঝামাঝি সময়ে সে কাহিনী আমরা আগে আলোচনা করেছি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 এরপর থেকে আমি যতটা সম্ভব রসুল্লাহ সাল্ল্লাহু আলি হাসলামকে এড়িয়ে চলতাম উনি যেখানে যেতেন আমি সেখানে যেতাম না পাছে ওনার চোখে পড়ে যায় আর এরপর আল্লাহ সোহানওয়া তায়ালা ওনাকে নিজেই নিজের কাছে তুলে নিলেন এটা ছিল হামজাকে হত্যা করা ঘটনা চাচা হামজা ছিলেন রসুল্লাহ সাল্ল্লাহু আলি হাসলামের অত্যন্ত প্রিয় মানুষ এই মৃত্যুর খবর শুনে রসুল্লাহ সাল্লু আলি হাসলাম প্রচণ্ড কষ্ট পান তিনি বললেন কেউ কি আমার চাচা মৃতদেহ দেখেছে তিনি এখন কোথায় একজন সাহাবি বলেন তিনি দেখেছেন সেই সাহাবিকে নিয়ে রসুলুল্লাহ সাল্লু আলি ওসলাম হামজার উদ্দেশ্যে রওনা হলেন রসুলুল্লাহ তার চাচার মৃতদেহ দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে তার নিশ্বাস বন্ধ হয়ে আসছিল আবুসুফিয়ানের স্ত্রী হিন্দবিন্দু উৎপার নির্দেশে হামজার দেল ও আনহোর শরীর বিকৃত করা হয়েছিল তার পেট কেটে কলিজা বের করে আনা হয় তার চাচা হামজাকে সেরকম বিকৃত অবস্থাতে দেখেন আল্লাহ এই অবস্থা থেকে বলেন যদি আল্লাহ আমাকে কোরাইসের উপর বিজয় দান করেন তবে আমি তাদের ত্রিশ জনের করব মুসলাম মানে মৃত্যুর পর লাশ বিকৃতি করা এই ব্যাপারে আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করেন وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ آر جدي تم رأى بروتشوت برهن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 এই আয়াত নাজিলের পর আল্লাহ রসুল সাল্লাহু আলী হাসলাম সবর করেন এবং লাশ বিকৃত করতে সবাইকে থেকে নিষিদ্ধ করে দেন রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের নির্দেশে হামজার আনহোকে একটি চাদরে মরিয়ে দেয়া হলো। তারপর তিনি তার জানাজার সালাদ আদায় করলেন এতে তিনি সাতটি তাকবীর বললেন তারপর অন্যান্য শহীদদের এনে একের পর এক হামজারদের আনহোর পাশে রাখা হল আর রসুল্লাহ সাল্লাহু আলী আসলাম তাদের জানাজার সালাদ আদায় করতে থাকলেন সাথে হামসারাদ আনোহর জানাজাও সালাত আদায় হতে থাকল এভাবে রসুল্ল সাল আলী হাসলাম হামজার উপর বাহাত্তর বার জানাজার সালাত আদায় করলেন আল্লাহ রসুলসালাম যখন মদিনায় ফিরলেন তখন দেখলেন আনসারে মহিলারা সমানে কাঁদছে বিলাপ করছে তিনি শুনে বললেন প্রত্যেকের জন্যই কেউ না কেউ কাঁদছে কিন্তু হামজা হামজার জন্য কেউ কাদার নেই আনসারে মহিলারা এই কথা শুনে তখন হামজার জন্য কাদা শুরু করলেন রসুল্লাহ সাল্লু আলী হাসলাম ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে দেখলেন তখনও সেই মহিলারা হামসার জন্য কাঁদছে সাহাবিরা আল্লাহ রসুল সাল্লু আলী হাসলামের যে কোনো কথা পালন করার জন্য তার ইচ্ছা পূরণ করার জন্য সব সময় উৎক্রীপ হয়ে থাকতেন যখন তারা শুনলেন আল্লাহ রসুল বলছেন হামসার জন্য কেউ কাদার নেই তখন তারা সাথে হামসার জন্য কাঁদতে থাকলেন রসুল্লাহ সাল্লু আলী আসালাম ঘুম থেকে উঠে এই কান্না শুনে বললেন তারা এখনও কাঁদছে ঠিক আছে কাদুক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 করাইশা নবীজিকে জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ এই লোকটা হামজাকে হত্যা করেছে আপনি কি তাকে ভালোবাসেন ওয়াহশি তখন বললেন ইয়া রসুল্লাহ আপনি আল্লাহকে বলুন তিনি যেন আমাকে মাফ করে দেন এরপর আল্লাহ রসুল আলী ইসলাম তিনবার মাটিতে থুতু ফেললেন এরপর বললেন ওয়াহি আজ থেকে তুমি আল্লাহর পথে সেভাবে যুদ্ধ করবে যেভাবে তুমি আল্লাহ দিনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে ওয়াহি তার কাজের জন্য আন্তরিকভাবে অনুদত্ত ছিলেন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 সে যুদ্ধের পরনায় ওয়সি বলেন যে বর্ষা দিয়ে আমি হামজাকে হত্যা করেছিলাম সে বর্ষা নিয়েই ময়দানে উদ্দেশ্যে রওনা দিলাম যখন দুই পক্ষ মিলিত হল আমি দেখতে পেলাম মুসাইলামা তার তরবারি হাতে দাঁড়ানো যে মুসলিম যোদ্ধা তাকে আক্রমণ করার পরিকল্পনা করছে আমি আমার বক্সার লক্ষ্যস্থল ঠিক করতে থাকলাম যখন মনে হল ঠিক মতো লক্ষ্যস্থির করতে পেরেছি ঠিক তখনই বর্ষা ছুঁড়ে মারলাম আর সেই বর্ষা সোজা মুসাইলামাকে আঘাত করল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 ওয়াসিকে রসুল্ল সাল্ল আলী অনুপ্রেরণা দিয়েছিলেন তা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন আজ থেকে তুমি আল্লাহর পথে সেভাবে যুদ্ধ করো যেভাবে আল্লাহ ইসলামের বিষয়টি আসলে এমনই কেউ একটি গুণাহ করে থাকে তাহলে একটি ভালো মাধ্যমে সেই গুণাহটি মোছার সুযোগ থাকে ভালো খারাপ কাজগুলোকে মুছে ফেলে আমরা প্রচুর গুণাহ করি অগণিত গুণাহ করি কিন্তু আমরা যদি কোনো ভালো কাজ করি তাহলে এই গুনাগুলো মুছে যাবে কোনো গুণাহ করলে প্রথমে তবা করা উচিত এবং ভালো কাজের মাধ্যমে সেটা পুষিয়ে নেওয়া উচিত অমর ইবনুল হাত্তা ব্রাদহ একবার রসুল্লাহ সাল্লু আলিউ আসলামের সাথে তর্ক করেন পরে তিনি বুঝতে পারলেন কাজটি ঠিক হয়নি তিনি বলেন এরপর থেকে আমি রোজা রাখা সাদাক্কা দেওয়া এবং রাতে সালাদ আদায় করতেই থাকলাম সাহাবিরা তাদের গুনাহের জন্য ন্যায় কামল করতেন খারাপ কাজ করা হয়ে গেলে তার পরিবর্তে ভালো কাজ করা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 তরুণীদের ঘুম হরণকারী ছিলেন মুসাব দামি পোশাক আর সিরিয়ার সুগন্ধে ছাড়া তার চলতই না অথচ ইসলাম এই মানুষটাকে আমলে বদলে দিল জাক জমক ছেড়ে মুসাব একেবারে সাদাশিদে জীবন বেছে নিলেন এতটাই সাদাশিদে যে মৃত্যুর সময় তার পুরো দেহ ঢাকার মতো এক টুকরো কাপড়ও তার পরণ ছিল না অন্যদিকে আব্দুর রহমান এ বিন আউফরাদেল ও আনহ ছিলেন ধোনি সাহাবিদের একজন একদিন ইফতারের কথা তার সামনে কিছু খাবার আনা হল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 এই আয়াতের অর্থ হল আল্লাহর সাথে আমাদের একটি ওয়াদা আছে কিছু মানুষ আল্লাহর পথে জীবন দিয়ে সেই ওয়াদা পূর্ণ করেছে যেমন মুস আব এবং অমায় রাজেল্লা আনহু রসুল্লা সাল্লু আলিম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি কেয়ামতের দিন এরাই হবে শহীদ তোমরা যাও তাদের কবর দেখে আসো সেই সত্তা শপথ যার হাতে আমার প্রাণ কেয়ামতের আগ পর্যন্ত যারাই তাদেরকে সালাম দেবে তাদেরকে তারা সালামের উত্তর প্রদান করবে আমাদের পরের শহীদ সাহাদেবিনার রবি রদেল হোক সাহাদেবিন আর সেই আনসারি সাহাবি যার সাথে রসল্লাহ সাল্লু আলিউ আসলাম যুদ্ধের আগে পরামর্শ করছিলেন যে কাহিনী আমরা আগেই উল্লেখ করেছি সাহাদেবিন আর রবিকে রসুল্লাহ সাল্লু খুব ভালোবাসতেন যুদ্ধের পর আল্লাহ রসুল তার অবস্থা জানতে চাইেন বললেন কে আমাকে সাহাদেবিন রবির খবর দিতে পারবে সে কি আছে না মারা গেছে যদি তাকে জীবিত দেখতে পাও তাহলে আমার সালাম পৌঁছে দিও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 আব্দুল্লা এবেন জাহাজ আনহ হলেন একজন মুহাজিজ সাহাবি আমরা সারিয়ান আখলা নামের একটি অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যেখানে কজন সাহাবি নিষিদ্ধ মাসে ক্রয়েশদের একটি কাফেলা আক্রমণ করায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় আব্দুল্লা এবেন জাহাজ ছিলেন সেই অভিযানের নেতা যুদ্ধের আগের কথা আব্দুল্লা এবেন জাহাজ আর সাহাদেবের আবিবর কাছে দেখা হল আব্দুল্লা এবেন জাহাজ বললেন আসো আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করি তারা ঠিক করলেন প্রথমে তাদের একজন দোয়া করবেন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 তখন তুমি বলবে আব্দুল্লাহ তুমি সত্য বলেছ সাদিবিন আবি আকাস এই দুয়াশোনা বললেন আমিন সাদিবিন আবি আনহু তার ছেলের কাছে যখন এই কাহিনী বলছিলেন তিনি বলেন শোনো বাবা সেই দিন আমাদের দুজনের মধ্যে আব্দুল্লাহ ইবিন জাহাসের দুয়াটাই বেশি ভালো ছিল দিন শেষে দেখতে পেলাম তার নাক আর কান একটা দরিতে বাধা আল্লাহ তালা আব্দুল্লাহ ইবিন জাহাসের দোয়াটি সত্যি কবুল করে নিয়েছিলেন ঠিক সেভাবে কবুল করেছেন যেভাবে তিনি চেয়েছেন এই দোয়া থেকে এটাও জানা যায় যে নিজের মৃত্যু কামনা করা যায় কেবলমাত্র তখনই যখন আল্লাহর পথে মৃত্যুর দোয়া হয় আমাদের এরপর শহীদ খাইসামাদ রাজ বদর যুদ্ধে একজন শহীদ ছিলেন সাদবেন খাইসামা তিনি আর তার বাবা খায়সামার মধ্যে কে বদরে অংশ নেবেন এটা নির্ধারণ করার জন্য বাপ ছেলে লটারি করেছিলেন সে লটারিতে সাদ নাম এসেছিল আর সাদ বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবার উহুদে এল তার বাবা খায়সামার পালা খাইসামার আদিল মানহু বেশ বয়স্ক একজন সাহাবি তবুও তিনি যুদ্ধে যেতে উন্মুখ হয়েছিলেন কেতালে অংশে নেয়া বৃদ্ধদের উপর ফরজ নয় কিন্তু তার মনে শহীদ হবার বাসনা ছিল প্রবল যুদ্ধের আগে তিনি রসুল্লাহকে বলেন বদরের যুদ্ধে আমি যেতে পারিনি বদরের সময় আমি জিহাদে যাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করলাম তখন আমার আর আমার ছেলের মধ্যে লটারি হলো। লটারিতে আমার ছেলেটা জিতে গেল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 এরপর শত্রুদের একটি বেশ বড়সড় একটা দল এগুতে থাকে রসুলুল্লাহ সাল্ল আলী হাসলাম বুঝতে পারলেন ওয়াহাবের জীবনের শেষ মুহূর্ত চলে এসছে তাকে উদ্ভুদ্ধ করে বললেন এগিয়ে যাও জান্নাতে সুসংবাদ গ্রহণ কর এই কথা শুনে ওয়াহাব আল মুজানি এই বিশাল দলটির সাথে যুদ্ধ করতে এগিয়ে যান রসুলুল্লাহ সাল্লু আলীহাসালাম তাকে এগিয়ে যেতে দেখে বললেন হে আল্লাহ তার উপর রহম করো। ওয়াহাবাল মুজানির দেহ তরবারের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাবার আগ পর্যন্ত তিনি লড়াই করতেই থাকেন তার ভাতিজাও একইভাবে শহীদ হন যখন তার মৃতদেহ পাওয়া গেল তার শরীরে ২০টি মারাত্মক জখমের চিহ্ন ওয়াহাবাল মুজানির এই ক্ষতবিক্ষত শরীর দেখে অমারাদ আনহু বলেছিলেন এর থেকে চমৎকার মৃত্যু তো আমি কল্পনাও করতে পারি না ওয়াহাবাল মুজানির এই মৃত্যু ছিল ওমারের কাছে স্বপ্নের মৃত্যু তেরো বছর পরের কথা কাদসিয়া যুদ্ধের পর সাহাদেবিন আবি ওয়াক্কাসের সাথে মোজাইনা গোচের এক লোকের সাথে দেখা হল লোকটার নাম বিলাল তার আত্মীয়রা গনিমতের মালের অংশ পায়নি মোজাইনা নামটি শুনেই সাহাদের মনে পড়ে গেল ওয়াহাবের কথা সাদ সেই লোকটিকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি ওয়াহাব আল মোজানির আত্মীয় সে বলল জি আমি তার ভাতিচা সাহাদ তাকে বললেন তাই তোমার চাচার কাহিনী জানো তো উহুদের যুদ্ধে যখনই রসুল্লাহ সাল্লু আলি আসলাম কোন স্বেচ্ছাসেবকের জন্য ডাক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 এর পরে শহীদ আমর এবেন জামহ রাজেলা আনহ আমার এবেন জামু ছিলেন খোড়া তার ছিল চার ছেলে প্রত্যেকেই সাহসী যোদ্ধা ওহুদের যুদ্ধে সময় এলে আমর জিহাদে যোগ দিতে চান কিন্তু বাদশা দেয় তার ছেলেরা তাদের যুক্তি আমর জন্য জিহাদে যাওয়া ফরজ নয় আমার তখন রসুল্লাহ সাল্লু আলি আসলামের কাছে গিয়ে অনুরোধ জানান আমার ছেলেরা চায় না আমি আপনার সাথে জিহাদে যাই কিন্তু আল্লাহ শপথ আমি খোড়া পা আমি জাননাতে খেলতে চাই রসুল্লা সাল্লু আলিউস্লাম তাদের ছেলেদের দেখে বললেন তোমাদের বাবা যদি জিহাদে যেতে চায় যেতে দাও তাকে বাধা দেওয়া তোমাদের দায়িত্ব নয় হয়তোবা আল্লাহ আল্লাহাল্লাহ তাকে শাহাদা দান করবেন আমার যুদ্ধে যাওয়ার অনুমতি পেলেন শাহাদার স্বপ্নে বিভোর আমার রসুল্লাহ সাল্লু আলি আসলামের কাছে এক ফাঁকে এসে জানতে চাইলেন আচ্ছা রসুলুল্লাহ আমি যদি আল্লাহ রাস্তায় মারা যাই তাহলে কি আমি জান্নাতে সুস্থ সফল পানি হাঁটতে পারব তো রসুলুল্লাহ বললেন অবশ্যই পারবে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 আনসারী সাহাবি হানজাল্লা রাদ আনহু যুদ্ধের আগের রাতেই তার বিয়ে হয় যুদ্ধের সময়টাতে সাধারণত মুজাহিদরা ক্যাম্পে অবস্থান করেন কিন্তু হানজাল্লা রদ আনহু রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের কাছ থেকে বিশেষভাবে অনুমতি চাইলেন তার স্ত্রীর সাথে রাত ঘাটাবার রসুল্লাহ অনুমতি দিলেন হানজাল্লাহ রাতে স্ত্রীর সাথে থাকলেন ভোরে ফিরে এসে সাহাবিদের সাথে ফজরের সালাহ আদায় করলেন এরপর স্ত্রীর জামিলা রাদেল্লাহ আনহার কাছে ফিরে এলেন বিদায় নিতে কিন্তু জামিলাহ তাকে আখড়ে ধরলেন তার মিলিত হলেন এদিকে বেশ দেরি হয়ে যাচ্ছিল তাই ফরজ গোসল না করে হানজালা ময়দানের উদ্দেশ্যে রওনা হলেন হানজালা দেল ছিলেন খুবই দুঃসাহসী একজন মুজাহিদ তিনি নিজে ছিলেন পতাতিক সৈনিক কিন্তু টার্গেট করলেন ঘোড়ার পিঠে বসে থাকা শত্রুপক্ষের নেতা আবুসুফিয়ানকে পতাতিক সৈনিকদের জন্য ঘোড়ার পিঠে উঁচুতে বসে থাকা কারোর সাথে যুদ্ধ করা সহজ নয় কিন্তু হানজালা এগিয়ে গেলেন আবু সুফিয়ানের ঘোড়াকে তর দিয়ে আঘাত করলেন আবু সুফিয়ান ঘোরা থেকে পরে চিৎকার করে উঠলো। হানজালা আবু সুফিয়ানকে শেষ করে দিতে চাইলেন কিন্তু তার আগেই এক মুশ্রিক এসে পড়ল সে হানজালাকে বর্ষা দিয়ে আঘাত করল তার বুক ভেদ করে বর্ষা পিঠ দিয়ে বেরিয়ে এল কিন্তু হানজালা রজিল্লাহ আনহো থামবার পাত্র নন তিনি আবু সুফিয়ানকে আবার আঘাত করতে উত্তত হলেন সেই মুশ্রিক দ্বিতীয়বার আবার আঘাত করল হানজালা রজিল্লাহ আনহ শহীদ হয়ে গেলেন হানদালাকে নিয়ে রসুল্লাহ সাল্লু আলী ওসালাম এক অদ্ভুত দৃশ্য দেখেন তিনি বলেন আমি হানজদালাকে দেখেছি ঠিক আসমান আর জমিনের মাঝে ফেরেস্তারে তাকে জান্নাতি রূপার পাত্রে রাখা আল মুসনের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছে রসলুল্লা সাল্লু আলি আসালাম হানজালার খবর নিতে তার স্ত্রী জামিলার কাছে লোক পাঠালেন জামিলা ছিলেন মুনাফিক নেতা আবদুল্লাহবেন উবায়ের মেয়ে কিন্তু তিনি তার বাবার মতো ছিলেন না তিনি ছিলেন মোত্তাকি মুসলিমা লোকেরা জামিলার কাছে গেল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 বাবা না থাকা সত্ত্বেও আব্দুল্লাহ ঠিকই তার সৎ বাবা ও ভায়ের আদর্শ স্নেহ মমতা পেয়েছিল ভালোবাসায় কোনো ক্ষুমদে ছিল না নিশ্চয়ই তাকুয়ার বিনিময়ে আল্লাহ উত্তম কিছুই দান করবেন আল্লাহ তালের প্রতি সাহাবিদের ভালোবাসার আরেকটি নিদর্শন এই ঘটনা সদ্যবিবাহিত হানজাল আলাদানহ গোসল না করে ময়দানে ছুটে যান পতাতিক সৈন্য হয়েও তিনি পাল্লা দেন ঘোষ তওয়ারের সাথে যেসব ভাই ও বোনেরা বিয়ে করেছেন তারা জানেন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 তিনি উহুযুদ্ধে শহীদ হয়ে যান রসুলুল্লাহ সাল্লু আলী ওসালাম বললেন তোমরা তার জন্য কাঁদো বা না কাঁদো জেনে রেখো তোমার বাবাকে ফেরেস তারা ঠিকই ছায়া দিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা তাকে দাফানোর জন্য ওঠাচ্ছ জাবির তার বাবা লাশ দেখে খুব কাঁদছিলেন জাবির কেটে গে নবীজি সল্ল্লাহু আলি ওসালাম বললেন তুমি ভেঙে পড়ছ কেন জাবির জাবির জানালেন তার বোনদের দেখাশোনা আর তার বাবার রেখে যাওয়া ঋণের কথা রসুলুল্লা সাল্লু আলী ওসালাম বললেন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 তার মৃত্যুর অভিজ্ঞতা এতই সুখকর যে সে দুনিয়াতে ফিরে গিয়ে আবারও সেই মুহূর্তটি উপভোগ করতে চায় এবার আমরা আলোচনা করব শহীদদের মর্যাদা নিয়ে কর ও হাদিসে শহীদদের মর্যাদা ও পুরস্কার নিয়ে অনেক কথা বলা হয়েছে আমরা সেসবের কয়েকটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই শাহাদের মর্যাদার মধ্যে একটি চমৎকার হাদিস হল সবুজ পাখির হাদিস এটি বর্ণনা করেছেন আব্দুল্লাবেন আব্বাস রদুল্লাহ আনহ রসল্ল সাল্ল্লাহ আনী ওসাল্লাম বলেন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 ম আচা হুম্ব সৌলি শি مِنْ خَلْفِهِمْ বিলীনলম্যল হিহিহী অলৌফুন্ল আর যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদেরকে মৃত ভেপনা বরং তারা নিজেদের পালনকর্তার কাছে জীবিত ও প্রাপ্ত।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 তাদের হয়ে বার্তাটি পৌঁছে দেন এই ব্যাপারে আরও একটি হাদিস বর্ণনা করেছেন মাসরুখ তিনি বলেন আমরা আব্দুল্লার কাছে গিয়ে জানতে চাইলাম কোরআনের এই আয়াতটির অর্থ কি যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদের মৃত ভেবনা বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত এবং জীবিকাপ্রাপ্ত তিনি বললেন আমরা এই আয়তের অর্থ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন শহীদদের আত্মাকে স্থাপন করা হবে সবুজ পাখিতে দেহে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 হে আমাদের রব আমাদের ইচ্ছা হয় যে আপনি আমাদেরকে আবার দুনিয়া জীবনে ফেরত পাঠান আমরা আবারও আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাই আল্লাহতালা যখন দেখলেন তাদের আর কোন চাওয়া নেই তিনি তাদেরকে জান্নাতের আনন্দ উপভোগের জন্য ছেড়ে দিলেন শহীদদের আরেকটি মর্যাদা হচ্ছে সালামের জবাব রসুল্ল সাল্লু আলী হাসালাম বলেন যদি কেউ উহুদের যুদ্ধে শহীদদের কবর জিয়ারত করে তাদেরকে সালাম প্রদান করে তবে তারা প্রত্যেকের সালামের জবাব দেবে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 গর্ত খুরতে গিয়ে হামসারে আনহর পায়ের সাবলে আঘাত লাগে সেখান থেকেও টাটকা রক্ত ছড়তে শুরু হয় তাদের দেখে মনে হচ্ছিল বুঝি গতকালই তাদেরকে কবর দেয়া হয়েছে ইবেন কাসে বলেন তাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক বলা হয়ে থাকে উহুদের সহিত্যের প্রত্যেকের কবর থেকে মেশকে সুবাস ভেসে আসছিল এই মানুষগুলো সাহাদা লাভ করেছেন ছিচল্লিশ বছর আগে অথচ তাদের দেহগুলো দেখে মনে হচ্ছিল যে এই মাত্র কবর দেয়া হয়েছে শহীদদের আরেকটি মর্যাদা হচ্ছে তাদেরকে গোসল করার বা জানাজার প্রয়োজন নেই বান্দা যেখানে শাহাদা লাভ করে সেখানে তাকে কবর দেয়া শুননা কয়েকজন সাহাবি উহুদের শহীদদের মৃতদেহ মদিনা নিয়ে যাচ্ছিলেন রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তাদেরকে দেখে বললেন তাদের নিয়ে ফিরে যাও আর উহুদের ময়দানেই কবর দাও ময়দানেই শহীদদের করস্তান মদিনা উহুদের ময়দান থেকে বেশ কাছে ছিল দেহগুলোকে মদিনা নেওয়া যেত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহু আলি হাসলাম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 সল্লাহ সাল্ল আলীহাসালাম বলেন হাসরের ময়দানে তাদের রক্ত ও ক্ষতগুলো থেকে মেষকে সুগন্ধ ছড়াতে থাকবে শহীদদের আরেকটি মর্যাদা নবীজি সাল্ল আলামের সাক্ষ্য উহুযুক্তের ধকলের কারণে নবীজি সাল্লু আলিহাসাল্লাম সেদিন বসে জোহরের সালাদ আদায় করেন এরপর তিনি সাহাবিদেরকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলে আল্লাহর কাছে দোয়া করেন ইমাম আহমদ এই দোয়াটি বর্ণনা করেন হে আল্লাহ সকল প্রশংসার মালিক একমাত্র তুমি হে আল্লাহ তুমি যা ধরে রাখতে চাও কেউ তা ছাড়িয়ে আনতে পারবে না আর যা তুমি ছাড়িয়ে নিতে চাও কেউ তা ধরে রাখতে পারবে না যাকে তুমি পথভ্রষ্ট করো কেউ তাকে হিদায়ত দিতে পারবে না আর যাকে তুমি হিদায়ত দাও কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না যা তুমি দিতে চাও তা বাধা কেউ নেই আর যা তুমি আটকে রেখেছ তা ছাড়িয়ে নেবার কারো সাধ্য নেই তুমি যা দূরে ছড়িয়ে দিতে চাও তার কাছাকাছি কেউ যেতে পারবে না আর তুমি যা কাছে নিয়ে আসো তাকে দূরে ঠেলে দেবার কেউ নেই হে আল্লাহ আমাদের উপর তোমার রহমত করুণা ও দয়া বর্ষণ কর হে আল্লাহ আমি তোমার সেই রহমতের প্রত্যাশী যা কোনো কমতি নেই যার কোনো শেষ নেই হে আল্লাহ আমি নিরাপত্তার সময় তোমার রহমত চাই আমি তোমার রহমত চাই পরীক্ষা আর ভয়ভীতি সময়। হে আল্লাহ তুমি আমাদের যা কিছু দিয়েছ তার মন্দ থেকে আর যা কিছু দাও তার মন্দ থেকেও তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি হে আল্লাহ তফিক দাও যেন আমরা ইমানকে তোমার রহমত হিসেবে দেখি ইমানকে তুমি আমাদের কাছে প্রিয় বানিয়ে দাও হে আল্লাহ তফিক দাও যেন কুফর ও তোমার অবাদ্যতায় আমরা বিতৃষ্ণা অনুভব করি আমাদেরকে সরল পথপ্রাপ্তদের সাথে অন্তর্ভুক্ত করো ইয়া আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দাও আর মুসলিম হিসেবে পরকালে জীবন দান করো আমাদেরকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও অপদস্থ ও উন্মত্তদের অন্তর্ভুক্ত করে দিও না হে আল্লাহ সেই সকল কাফির ধ্বংস করে দাও যারা তোমার রসুমদের উপর মিথ্যা আরোপ করে তাদের বিরোধিতা করে অত্যাচার করে আর কষ্ট দেয় হে আল্লাহ হে সত্যের রব সেই সব কাফিরদের ধ্বংস করে দাও যাদেরকে তুমি কিতাব দান করেছিলে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা আলোচনা করব উহুযুদ্ধের শিক্ষা নিয়ে আর সেই পর্বের মাধ্যমে আমরা উহুদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ রিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন ডব রেইনডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল raindropsmedia অথবা স্ল্যাশ চ্যানেল www.youtube.com মিডিয়া 2 0